যদি পৃথিবীর সবগুলো একত্রিত করা হয় এক হাজারের উপরে হবে তবে আমাদের এই ভারতীয় উপমহাদেশ হলো একশো ছাব্বিশটা ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ তরিকা হলো তোর মধ্যে সবচেয়ে শর্টকাট এটাও জানে না শর্টকাট কোনটা এটা হলো আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা আর বাকিগুলো ভারতীয় উপমহাদেশের তরিকা হলো একশো ছাব্বিশটা কিন্তু সমগ্র পৃথিবীর সবগুলো একত্রিত করলে এক হাজারের উপরে তরিকা আছে তন্মধ্যে যেগুলো ওয়ার্ল্ড তরিকা আন্তর্জাতিক তরিকা কিছু আছে স্থানীয় তরিকা আবার কিছু আছে আন্তর্জাতিক তরিকা পৃথিবীর সব দেশে এই তরিকার লোক আছে এরকম আন্তর্জাতিক তরিকা ইমাম ইবনুল কাইম রাহেমুল্লাহ তিনি কিছু বর্ণনা দিয়েছেন আবার পরবর্তীতে শেখ বাজ রাহম্লা শাহ উসাইম রাহমাল ওনারা যে ইন্টারন্যাশনাল তরিকা যেগুলোর বর্ণনা দিয়েছেন এগুলো দশটা তরিকা হলো আন্তর্জাতিক তরিকা এগুলো সারা ওয়ার্ল্ড পাওয়া যায় একটা হলো তরিকা আল কাদিয়া এটা হলো আব্দুল কাদের জিলানি রহমত নামের সাথে তিনি আকিদা মানহাস হাদিস আহলুল হাদিস সুন্নার অনুসারী ছিলেন কিন্তু পরবর্তীতে তাকে কেন্দ্র করে সুফিবাদী একটা তরিকা তৈরি করা হয়েছে সেটা নাম আতিকা আল কাদিয়া তিনি মারা যাওয়ার আড়াইশ বছর পরে এই তরিকাটা তৈরি করা হয়েছে তারপরে তরিকা আর রাফা রাফা তরিকা এটাও সারা বিশ্ব প্রসিদ্ধ আবুল আব্বাস আর রাফা থেকে তরিকা আল বাদাবি বাদা এটা আহমদ আল বাদাবি যিনি ছয়শ চৌত্রিশ হিজরিতে মারা গেছেন মিশরে তারপরে আব তরিকা আদুকা ইব্রাহিম আব দাসুক তার থেকে আরিকা আল আকবর সুফিদের এক সবচেয়ে আকবর তরিকা হলো ইবনে আরাবির তরিকা আরবিতে আর শাহ কাবির সবচেয়ে বড় শাহ তার তরিকা এ মৌল ইয়া মৌলবী তরিকা হলো জালাল উদ্দিন রুমির তরিকা নাম শুনছেন না জালাল রুমি প্রসিদ্ধ ছয়শ বাহাত্তর তিনি মারা গেছেন তরিকা নকশবন্দিয়া নকশবন্দিয়া তরিকাটাও আন্তর্জাতিক তরিকা এটার নামে তিনি হলেন বাহাউদ্ আত্মরিকা আত্মাই জানিয়া আবুল আব্বাস আহমদ আত্মাইজানি আরেকটা হল আত্মরিকা আল বেরোবা বেরলবী তরিকা তরিকা আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বেশি প্রসিদ্ধ আহমেদ রাজা খান বেরুলবি যিনি তেরোশো হিজরিতে মৃত্যুবরণ করেছেন আরেকটা উপাধি তিনি নিজের নাম নিজে রাখছেন আব্দুল মুস্তফা আহমেদ রাজা খান যিনি সবাই নাম রাখে আব্দুল্লা উনি রাখছে আব্দুল মুস্তফা উনি বলতেন যে আনা আব্দুল মুস্তফা আমি মুস্তফার গোলাম মানে আমের আসলের গোলাম এই জন্য দেখবেন এই বেরুলবী তরিকার অনুসারী যে যারা আছে আমাদের দেশে সবাই ক আমি মোহাম্মদের গোলাম গোলাম বলে তারা আবার নিজের কে রাসুলের গোলাম বলা কে করে কারণ ওই যিনি আহমদ রাজা খান তিনি বলতেন যে আমি মুস্তফার গোলাম আচ্ছা ব্যাপারে বলতেন আহমদ রাজা খান আমি তো আপনাকে সরাসরি আল্লাহও বলতে পারতেছি না আবার আল্লাহ থেকে আপনাকে আল্লাহ করতে পারতেছি না আল্লা থেকে আবার আলাদা করতে পারতেছি এটা ছিল এই আহমেদ রাজা খান যিনি ছিলেন তরিকা এই বেরেল যিনি প্রতিষ্ঠাতা তো এগুলো হলো প্রসিদ্ধ সুফি তরিকা